ও আ হে তুমি কি পারবে না তুমি কি পারবে না তুমি কি পারবে এই তুমি কি পারবে এই তুমি কি পারবে সোনার দেশটা সুন্দরভাবে গড়তে তুমি কি পারবে মানুষের তরজীবন দিয়েই লড়তে তুমি কি পারবে সোনার দেশটা সুন্দরভাবে গড়তে তুমি কি পারবে মানুষের তরজীবন দিয়েই লড়তে তুমি কি পারবে স্বাধীনতাকে আবার ফিরিয়ে আনতে তুমি কি পারবে দুর্নীতিবাজ সন্ত্রাসদের রুখতে এই তুমি কি রাখতে পারবে দেশের মানুষকে সন্তুষ্ট অভাবে কাহার স্বভাব কখনো হবে না যে আর নষ্ট তুমি কি পারবে ফিরিযে দিতে বঞ্চিতদের অধিকার তুমি কি পারবে হতে জনতার কি পারবে সব মানুষের কেন জনপদে মহামারী দেখে ভয়ে থর করো তবে কেন জনপদে মহামারী দেখে ভয়ে থর করো তুমি তুমি যেই দুর্নীতিবাজ লম্পটার খুনিচাঁদাবাজ তাহলে কিভাবে পারবে তুমি অন্যকে রুখতে ते तुम्हें भलो ना अन्न के भलो करते तुम्हें भलो ना अन्न के भलो करते तुम्हें तुम्हें तुम कि তুমি কি পারবে নাস্তিকদের বিচারটা আজ করতে তুমি কি পারবে কাদিয়ানিদের কাফের ঘোষণা করতে তুমি কি পারবে বেকার ছেলের চাকরির খোঁজ দিতে বেকারত্বের অভিশাপ নিয়ে কেউ থাকবে না বসে টাকার দয়ে গঞ্জে গায়ে কেউ পাবে না কষ্ট বন্ধনে হাজার যুবক হবে না পথভ্রষ্ট মাদক যুক্ত দেশটাকে আজ মাদক মুক্ত করতে পারবে কি তুমি ওমরের মত নাষ্ট্র শাসন করতে করতে করতে হ্যাঁ যখন পারো তবে কেন নামাজের সময় তুমি সিগারেট হাতে ঘুরো তবে কেন নামাজের সময় তুমি সিগারেটে হাতে ঘুরো তুমি তুমি যেই বড় নেশাখর আদালতের ওই চেনা ঘুষ কর তুমি তুনি যেই বড় নেশাখর আদালতের ওই চেনা কর। তাহলে কিভাবে পারবে তুমি অন্যকে রুখতে অন্যকে পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে এই তুমি কি পারবে তুমি কি পারবে তুমি কি পারবে তুমি কি পারবে তুমি কি পারবে দেশের স্বার্থে প্রয়োজনে যান দিতে তুমি কি পারবে লাখু শহীদের স্বপ্ন পূরণ করতে তুমি কি পারবে হতে জনতার স্বপ্নের রাজপুত্র রক্ষা করতে পারবে কি তুমি পবিত্র মানচিত্র আদালতে আজ পারবে কি তুমি সত্য বিচার করতে অপরাধহীন মানুষের যেন কষ্টে না হয়ে ভুগতে তুমি কি পারবে মানব সেবায় ভারত স্নেহের হাত শান্তি তখন বলবে হেসে দুঃখ নিপাত যা তুমি কি পারবে শ্রমিকের মুখে সস্তির হাসি ফোটাতে ন্যায্য পাওনা পেতে তাদের হবে না কষ্টে ভুগতে রাজ্য প্রাসাদ গড় তবে কেন গরিবের পকেট হাতিয়ে রাজ্যপ্রাসাদ গড় তুমি তো নিজেই দুর্নীতি কর সত্যকে ছেড়ে মিথ্যাকে ধরো তাহলে কিভাবে পারবে তুমি অন্যকে রুখতে অন্যকে রুখতে पर तुम भलोना होते पर तुम्हें भलो न होते ना तुम्हें भलो ना अन्न के भलो करते पर तुम्हें भलोना होते परा तुम्हें भलो ना अन्न के भलो करते पर तुम्हें भलो ना अन्न के भलो करते